আন পতন চড়াই উতরাই আনন্দ বেদনা খোব হতাশা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করতে দেখুন জীবনের রংধনু কেবল মাত্র পিএস টিভি বাংলায়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 আপনার কথার মধ্যে আছে আমার কথায় খুলি আর কোরআনকে বুকে আকরে ধরি তেলাওয়াত বুঝি আর এর দিয়ে জীবন পরিবর্তন করি আমাদের আলোচনা খুবই ইম্পোর্টেন্ট আলোচনা এলমুল সম্পর্কে। ফারায় সম্পর্কে ইনারিটেন্স লকে ইয়ের প্রসঙ্গ বর্ণনা করার সাথে সাথে আল্লাহ আল্লাহ বর্ণনা করবেন আমরা একটু তেলাওয়াত করি আমরা সাত নম্বর আয়াত থেকে তেলাওয়াজ শুরু করবো এরপরে একে একে আলোচনার দিকে আমরা প্রোসিড করবো ইনশা আল্লাহ আর আমাদের দর্শক ভাই বোনরা আমাদের সাথে আসেন দেখেই আমরা এই প্রোগ্রাম করি আল্লাহ যেন আমাদের সবাইকে দান করেন আমিন এবং আমরা যত ভালো কথা শুনি ভালো কথার উপরে আল্লাহ আমাদেরকে আমল করে এর মধ্যে দিয়ে আমাদের জিন্দগি কে যেন সুন্দর করার তৌফিক দেন আমিন আর শুন আল্লাহর কথা দিয়ে শুরু করি সমিল্ মিহি লি نَصِيبٌ مِّمَّا تَرَكَ الْوَالِدَانِ ওর ও نصيب مما ترك الوالدان والأقربون مما قل منه أو كثر نصيبا مفروضا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 তাদের মা বাবা আত্মীয় স্বজনরা সম্পত্তি রেখে যায় তার নির্দিষ্ট অংশ আছে এটাকে আল্লাহভাবে ইউসি কুমুল্লা সেখানে আল্লাহ নির্দিষ্ট করেছেন আর যখন তোমরা কোন সম্পত্তি বন্টন করো বন্টনের সময় যদি আপন এসে হাজির হয় ইয়িমিসরা এসে হাজির হয় जरा सम्पदे निर्दिष्ट को अंश पाए तुम्हारा खबर दावारे व्यवस्था करो और तरह संगे तुम्हारा भलो कथा बोर जा रेखे जाए तय किए जान आल्ला के भय्ला के भये सिद्धान तीन कोथा बोले जान भलो कथा बोले সাথে সাথে আল্লা কথা বলে নিশ্চয়ই যারা যারা খায়ামা কুলো নাহিম নার। তারা তাদের পেটের মধ্যে আগুন খাইতেছে না এটা সম্পত্তি নয় এটা সোনা দানা নয়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 জাহিলি জামানাতে এমন এক জামানা ছিল যেখানে মহিলাদেরকে ওয়ারিসা বানানো হতো না। তাদেরকে ইনহারিট করা হতো না তারা ইনহারিটার হইতে পারত না মা বাবা অথবা ভাই মারা যাক যেই মারা যাক আত্মীয় স্বজন ফিমেল আর নট এলিজেবল টু ইনহারিট দ্যাট ওয়াজ দ্য সিচুয়েশন বিফোর ইসলাম ইসলামের আগে এরকম নিয়ম তারা করে রেখেছিল যে মহিলারা আবার কি পাবে আবার কি করতো যদি কোনো ছোট বাচ্চা যদি হয় তাহলে তারাও পাবে না কারণ ওরা তো যুদ্ধ করতে পারে না সম্পদ রক্ষা করতে পারে ওরা পাবেটা কি এই জন্য বিভিন্নভাবে তারা এই সম্পদ থেকে করত। যাদের শক্তি বেশি তারা বেশি খেয়ে ফেলত এই নিয়মটাকে আল্লাহ সুহানা আয়ালাই আয়াতের মধ্য দিয়ে বন্ধ করে দিচ্ছেন যে না पुरुषरा जेमन तर पूर्वपुरुषराधिकार प्राप्त महिलाधिकार्ला रेखे दें ना आल्ला इंसाफ कर न्याय विचार कर प्रत्येक दायित्व रिस्पन्सिबिलिटी अनुजाई आल्लाब्बुल आलमीन बंटन कर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 এই বিষয়টাকে এই সাবজেক্টটাকে একটা ডিসিপ্লিন হিসেবে আল্লাহর নবীবল করেছেন ইজামাত ইনসান যখন কোন মানুষের ইন্তেকাল হয়ে যায়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 হয়তো এরকম সিচুয়েশন বাংলাদেশে ইন্ডিয়াতে এখন হয় নাই কিন্তু যেকোনো সময় হয়ে যেতে পারে তো শহরে বন্দরে তো এরকম হতেই পারে এজন্য প্রথম হলো মানুষ যখন মারা যাবে যেই সম্পত্তি সে রেখে যাবে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 and we'll be back very very soon stay in front of tv screen wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh wasante rishni te jamar sabod hai uthe morobhami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 पवित्र कुरान अगणित जीवन के आलोकित करण जीवन घनी विधि विधानुधवार और शुक्रवार प्रत साढ़े दस टेब पुन सम्प्रचार सकाल नशे पीस टी बांगल् মানুষ তো আদম সন্তান অবশ্যই অবশ্যই ক্ষমা করে দেবেন আব্দুল বিন আবাস মুজ্ফার বিনসিমুজাল ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর छोट बड़ पकल्याण देख पपर अशुभ परिणति बृहस्पतिवार रत आठटे पापुन सम्प्रचार सकाल साढ़े छटाय बांगलेशे बीस टी बांगल्ए এক নিকটে মনোনীত দিন হলো ইসলাম ইসলামে যেগুলি কোরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জানে রাখবো তিনি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 स्वागत আর নিসার আমরা আলোচনা করছি যেখানে আল্লাহ সুবাহের আলোচনা করেছেন আপনার আলোচনা আল্লাহ দিয়েছেন। এবং ভগ্নাংশ কি জিনিস সেটা আল্লাহ সুবাহ আমাদেরকে এখানে শিখাই দিলেন আর যে আমাদের ফজল এবং করম আমাদের করলেন এই আল্লাহর আমরা সুক্রিয়া জানাই আমাদের আলোচনা খুব ইম্পর্টেন্ট আলোচনা আপনার মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তির তারিকা যেটা ইনহারিটেন্স যেটাকে ইংরেজিতে বলা হয় এই মাসাল আল্লাহ বর্ণনা করবেন আমরা একটু তেলাওয়াত করি আমরা সাত নম্বর আয়াত থেকে তেলাবাদ শুরু করব। একে এরপরে আলোচনার দিকে আমরা প্রসিড করব। আর আমাদের দর্শক ভাই বোনরা আমাদের সাথে আছেন দেখেই আমরা এই প্রোগ্রাম করি। আল্লাহ যেন আমাদের সবাইকে ফায়দামান হওয়ার তৌফিক দান করেন আমিন এবং আমরা যত ভালো কথা শুনি ভালো কথার উপরে আল্লাহ যেন আমাদেরকে আমল করে এর মধ্যে দিয়ে আমাদের জিন্দগি কে যেন সুন্দর করার তৌফিক দেন আমিন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 কোথায় নির্দিষ্ট করেছে এই এক দুই আয়াতের পরে আসবে ইউসি কুমুল্লা সেখানে আল্লাহ নির্দিষ্ট করেছেন আর যখন তোমরা কোনো সম্পত্তি বন্টন করো বন্টনের সময় যদি আপনজনরা এসে হাজির হয় ইয়তিম মিসকিনরা এসে হাজির হয় যারা সম্পদের নির্দিষ্ট কোনো অংশ পায় না তাহলে তাদেরকে অন্তত তোমরা খাবার দাবারের ব্যবস্থা করো আর তাদের সঙ্গে তোমরা ভালো কথা বলো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 তার দাফন কাফন দিয়ে শুরু করতে হবে যদি তার নিজেদের পয়সা থেকে দাফন কাফনের খরচ দিতে রাজি না হয় তাহলে নিজের পয়সা থেকে নিজের সম্পত্তি থেকে দাফন কাফনের করাটা প্রথমে জরুরি আপনারা অনেকে বলবেন যে দাফন কাফনের অ্যারেঞ্জমেন্ট তো পয়সা বেশি না কাপড় একটা কিনতে আর কত লাগে এটা শুধু কাপড়ের বিষয় না ইউরোপে যারা আমরা থাকি আমরা জানি লন্ডনে একজন মানুষ যদি মারা যায়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 আপনার অনেক সময় শুনে থাকেন যে আমার বাবা যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন মাফ করে দেবেন আর কারো কাছে কোনো দেনা পাওনা থাকলে সেলের সঙ্গে যোগাযোগ করবেন কারণ ঋণটা এমন একটা বিষয় এটা মানুষের হক কি আল্লাহ নব্বী যদি জানতেন কোনো লোন রয়ে গেছে ডেট রয়ে গেছে আল্লাহ রসুল তার উপরে বলতেন। তাহলে তার দাফন কাপনের পরেই সোমা তো তার যেগুলো আছে লোন যেগুলো আছে লোনটাকে আমাদের পরিপূর্ণ করে দিতে হবে যদি তার পুরো সম্পত্তি চলে যায় তাহলে তো থাকবে না কিছু করা হলো না করলে এটাকে দিতে হবে তারপরে কি হবে এই লোক মরে যাওয়ার আগে যদি কোন ওসিয়াত করে যায় এই ওসিয়াতকে পরিপূর্ণ করতে হবে আপনি আপনার মোট সম্পত্তির ওয়ান থার্ড তিন ভাগের এক ভাগের বেশি ওসিয়াত করতে পারবেন না যদি কেউ করে যায় তাহলে তিন ভাগের এক ভাগ দিয়ে যেই পরিমাণ ওসিয়াত পূরণ করা যায় সেইটা করতে হবে অনেকে মরার আগে ইমোশনাল হয়ে যায় মনে করে সব দিয়ে যায় আমার ছেলে গুলো করতে পারবে মাত্র ওয়ান নট মোর দেন এবং তুমি তোমার সন্তানদেরকে কিছু পয়সা সহ রেখে যাওয়াটা বেটার রাদার নাস।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 করলে তো আলহামদুল্লাহ আপনি বাবার জন্য কি করেন পুরো বছর চলে যায় বাবাকে কদিন মনে করেন কয়দিন বাবার জন্য দোয়া করেন আপনার ছেলে তো আর একটু কম করবে কারণ তো কম বিজি ওরা তো আরো বেশি বিজি দেখেন আপনার সময় টেলিভিশন ছিল খালি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 করতে হবে এর পরে যা থাকবে সম্পত্তি এখন সেটাকে তাকসিম করতে হবে বিল কিতাবি ওয়া সন্নতি ওয়া ইজমাইল ওম্মা কোরআন এবং হাদিস অনুযায়ী আসাবুল ফুরুদ যারা আছে তাদের দিয়ে শুরু করতে হবে আসাবুল ফুরুদ হলো তারা কোরআনের মধ্যে যাদের জন্য আল্লাহ নির্দিষ্ট অংশ বলে দিয়েছেন তাদেরকে দিয়ে শুরু করতে হবে এরপরে আপনি আসাবাদেরকে দিবেন আসাবার পরে আপনি জাবিল আর হামদেরকে দিবেন এরপরে তো আরো কত রকমের মশালা আপনার আছে হ্রদের মাসালা আছে না সময় হয়ে গেল শেষ করার এটা খুবই ইম্পর্টেন্ট বিষয় আপনারা অবশ্যই এপিসোড এর জন্য টেলিভিশনের পর্দায় চোখ রাখবেন ইনশাল যে আল্লাহ কিভাবে বন্টন করতে বলেছেন সব বলতে না আমরা কিছু কিছু তো বলবো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 Oh Lord, Oh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 প্রতি রবিবার সন্ধ্যা সাতটায় আপন সম্প্রচার সকাল এগারোটায় বাংলাদেশে বিশ বাংলায়